لا ينتهي لا ينتهي بالحصر ما أعطاه السلام عليكم ورحمة الله تعالى بركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادية له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله محترم حاضرين رب العالمين وشش مهرباني تابروا أبنى دير شمني دين لأك قروت تبورن بشعني حاضروا هيكي أما دير جعلتنا قلو জান্নাত কোন পথে কি আমল করলে আমল করলে জান্নাতের সেই রাস্তা থেকে দূরে সরে যাব। এ বিষয়ে আমরা একটি আয়াত করে আসছিলাম সৌরা একশো এগারো নম্বর আয়াতের একটা ছোট্ট ইসার করছেন যে আয়াতের রবুল আলামিন মুমিনদের উদ্দেশ্যে বলছেন যে ও মুমিন তোমার সাথে যেহেতু আমার ইমানের সম্পর্ক যে সম্পর্কের মাধ্যমে তুমি একটা বড় পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেছ সেই পুরস্কার হচ্ছে তোমার সাথে আমি একটা বেচাকেনার চুক্তি করতে চাই সেই বেচা চুক্তি হচ্ছে আমি জান্নাত বিক্রি করব তোমার কাছে তোমার কাছে আমার দেওয়া যে জানটা, আমার দেওয়া যে মালগুলো আছে তার বিনিময়ে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আলমিনের অনেকগুলো দয়ার মধ্যে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দয়া হচ্ছে ওই যান এবং মাল তিনি জানার পর জান্নাতের বিনিময়ে নিয়ে যাবেন না যাবেন্লাহ বলছেন তুমি ভোগ করো আমার একটা শুধু শর্ত তোমাকে হবে। যখনই তুমি তোমার জীবনকে পরিচালনা করবে শুধু একটু আমার দিকে দেখবে যে আমার আল্লাহর পক্ষ থেকে কোনো অনুমোদন আছে কিনা গ্রিন সিগন্যাল আছে কিনা যদি রেড সিগন্যাল থাকে তুমি নিজেকে বিরত রাখো এটাই বাস মাল যখন খরচ করবা তুমি শুধু দেখো গ্রিন সিগন্যাল আছে কিনা যদি রেড সিগন্যাল থাকে নিজেকে বিরত রাখতে হবে এটা পাবো ইনশা আল্লাহ জান্নাতে যাবো জাহান নামে যেতে চায় এমন কোন পাগল ধুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না যদি ইমান কবুল করে থাকে আর শাস্তির কথা শুনলে কেউই জাহান নামে যেতে না। সবাই চাবে জান্নাতে যেতে কিন্তু সেই জান্নাতের পথ আমার জন্যে কিন্তু এমনিতেই রবা আলমিন ওপেন করে দিবেন না রব্বুল আলমিন কিছু সিস্টেম আমার সামনে রেখেছেন যে এই কাজগুলো তোমাকে করতে হবে এই কাজগুলো ছাড়তে হবে কিছু করণীয় বর্জনীয় আমার সামনে তিনি পেশ করেছেন করণীয় যেগুলো করব রসুর করিম সাল্লা আলি আসাল্লামের তরিকাও সামনে যে এই তরিকার মধ্যেই তোমাকে এই কাজটা চালাতে হবে নিজস্ব কোনো স্টাইলে নয় জিকির করবা রসুলের তরিকা ফলো করো এই তরিকায় তোমাকে তিনি বলেছেন তোমার রসুল তোমার সামনে জানিয়ে এসছে আমার পক্ষ থেকে সেটাই গ্রহণ করো তিনি জানি শ্বেদ করেছেন সেটা বর্জন করো এটাই হচ্ছে এটাই হচ্ছে প্রকৃত দিন এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র পথ এই পথ মাঝে মধ্যেই আমাদের জন্য কাঁঠাযুক্ত হয়ে যায় আমরা বাধাগ্রস্ত হই এমন কিছু কাজের কারণে যে কাজগুলো আল্লাহর সাথে আমার জান্নাত কেনাবেচার যে চুক্তি এই চুক্তি লঙ্ঘন হয়ে যায় যে কাজগুলোর মাধ্যমে সেই এমন কিছু কাজ নিয়ে আপনাদের সামনে এসেছি অনেক দিন থেকেই এই আলোচনাগুলো চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ তো আমরা আলোচনা করব উদ্দেশ্য একটাই রসুলের পক্ষ থেকে যে আদিষ্ট হয়েছি হুকুম পেয়েছি আপনার আমার সকলের পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লাম যে কথাটা বলেছেন আমি আপনাদের কাছে এবং আমরা আপনাদের পর্যন্ত দিনকে পৌঁছাই দেওয়ার যে দায়িত্ব তিনি দিয়েছেন সমস্ত উন্নতির উপর দায়িত্ব তুমি যা জানো তা অন্য পর্যন্ত পৌঁছে দাও এই দায়িত্বর দাবি নিয়ে হাজির হয়েছি প্রিয় বন্ধুগণ মাকসাদ একটাই আমিও আমল করব আপনারাও আমল করবেন সকলে মিলে ইনশাল্লাহ আমাদের চুক্তি মোতাবেক যে জান্নাত ওই জান্নাত আমরা সকলেই পাবো ইনশাল্লাহ যে সমস্ত আমলের কারণে আমার ওই জান্নাতের পথ কাটা যুক্ত হয়ে যায় বাধাগ্রস্ত হয় সে আমলগুলোর মধ্যে অন্যতম একটা খারাপ আমল হচ্ছে মানুষের রাগ ক্ষোভ ক্রোধ রাগ ক্রোধ এটার খারাপ দিকটা হচ্ছে ব্যবহারের দিক থেকে রাগ ক্রোধ এটা কোন মানুষের খারাপ যে সমস্ত গুণগুলো আছে তার সরাসরি অন্তর্ভুক্ত নয় যেমন হিংসা এটা খারাপ গুণগুলোর মধ্যে সরাসরি অন্তর্ভুক্ত এটার কোনো ব্যাখ্যা টেখা নাই ডাইরেক্ট এটা খারাপ কিন্তু রাগ খুব, ক্রোধ এটা শত্রুর মোকাবেলায় কাফেরদের মোকাবেলায় জিহাদের ময়দানে সেখানে সেটা প্রকাশ করাটাই হচ্ছে সদ্গুণ ভালো গুণ অ্যা হজরতের রসুল করিম সাল আলী আসাল্লাম তাকে এক ইহুদি বাজে কথা বললেন গালি দিল হজরতে আলী প্রত্যেক তালানির দিলের অনুভূতি এমনই ছিল দুনিয়ার সব কিছু অত্যাচার অন্যায় নিপীড়ন নির্যাতন সব কিছু ভোগ করতে তারা প্রস্তুত সব কিছু ছাড়তে প্রস্তুত তার প্রমাণ তারা দিয়েছেন মক্কা ছেড়ে চলে আসছেন রসুলের সাথে জিহাদের ময়দানে যখন ডাক দিতেন তখনই দৌড় মারতেন কিন্তু দিন আর ব্যাপারে কারো সাথে আপোষ করতেন না আর আরচুলকে কেন্দ্র করে কেউ কোনো বক্তব্য দিলে খারাপ কথা বললে তারা বরদাস্ত করতেন না সহ্য করতেন না নিজেকে গালি দাও নিজেকে গালি দাও বকা দাও ব্যক্তিগত বিষয়ে আমাকে তুমি যা ইচ্ছা তাই করো আমি বরদাস্ত করে যাব সবরের আমল আমি করব। কিন্তু আমার দিন ওশ্বরী আনি আমার রসুলকে নিয়ে কোনো রকমের কটুক্তি করলে আমি বরদাস্ত করব না হাজরত রসুল করিম সোল্লা আলী আসালামের জীবনের দিকে লক্ষ্য করুন তিনি যখন কারো সাথে মুসাফাহা করতেন রিওয়েতে পাওয়া যায় যতক্ষণ না তিনি হাত সরাতেন রসুল হাত সরাতেন না বিনয় এটা তিনি যখন চলতেন তখন তার পেছনে কেউ চলত এটা তিনি পছন্দ করতেন না ভাব আসে আমরা তো একটু কিছু না হইতে এমন ভাব আসে যে আমার সাথে আশেপাশে পেছনে বহু মানুষ চলবে আমার ব্যাগ ধরবে একজন আমার জুতো নিবে একজন একজন স্লোগান দিবে একজন রাস্তা ক্লিয়ার করবে এগুলো না হলে তো ভাবেই সৃষ্টি হয় না অথচ মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি আসলাম সম্পর্কে রিওয়ায়তে পাওয়া যায় মা রু ইয়া রসুল্লাহ সাল আলী আসাল্লাম ইয়া কুলু কি আন কত্তু কখনো দেখা যায় নাই যে রসুল হেলান দিয়ে কখনো খেয়েছেন দিয়ে খেয়েছেন তিনি নিজেকে গুলাম ভাবতেন গুলামের মতো বসতেন তিনি তো গুলাম নিজেকে আল্লাহর গুলাম হিসাবে প্রকাশ করেছেন আল্লাহও তাকে নিজের স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেছেন আল্লাহর পবিত্রতা বর্ণনা যিনি তার বান্দাকে রাতের এক অংশে সফর করিয়েছেন ভ্রমণ করিয়েছেন মানে রসুলকে আল্লাহ তার বান্দা হিসাবে দুনিয়ায় স্বীকৃতি দিয়ে দিয়েছেন সুবহান এটা একজন মানুষের জন্য সবচেয়ে বড় স্বীকৃতি রসুল সেটা আদায় করে নিয়েছেন আল্লাহর কাছ থেকে বিনয়ের মাধ্যমে নিজেকে গোলাম প্রকাশ করেছেন আল্লাহ ও গোলাম হিসাবে তার বান্ধা হিসাবে কবুল করে নিয়েছেন এই হাদিসের মধ্যে আরো যে বিষয়টা পাওয়া যায় রসুল করিম সাল আলী আসাল্লাম যখন চলতেন শব্দ আলায়ত ও আকাবাহুলায়ন তার পেছনে দুইজন কোনো মানুষ থাকতো না দুইজন পিছনে পিছনে চলবে তার ভাব নেতা আসছেন লিডার আসছেন কাছে এই প্রস্তাব নিয়ে আসলেন ইয়া রসুল আল্লাহ আপনি এত কষ্ট করেন আল্লাহ প্রস্তাব পাঠিয়েছেন ওদের পাহাড়কে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিবেন আপনার সাথে সাথে চলবে যখন আপনার যা আপনি খরচ করবেন হজরত রসুল করিম সালামের বিনয় দেখেন বিনয়ের সাথে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জিব্রাইলকে বলেছেন আমার বন্ধুকে গিয়ে খবর দিও আমি একদিন খেয়ে একদিন না খেয়ে থাকতে চাই যেদিন খাব সেদিন আমার রবের শুক্রিয়া আদায় করবো যেদিন খেতে পাবো না সেদিন আমার ধৈর্য ধারণ করবো এই যে বিনয় রসুল শিখিয়েছেন আমাদেরকে আহ বিরুদ্ধে কঠিন হয়ে দাঁড়াতে হবে তাদের স্বভাব বলছেন আল্লাহ আশিদ্ের বিরুদ্ধে তারা ইস্পাত কঠিন প্রচন্ড তারা প্রতিরোধ করত কাফেরদেরকে যখন দাঁড়িয়ে যেত যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে কিন্তু সেই সাহাবিরাই যখন মদিনায় আসতেন আপোষের সম্পর্কের সময় বুঝাই যেত না এই কি আলী কি হুঙ্কার ছেড়েছেন জিহাদের ময়দানে কাফেররা যার ভয়ে আতঙ্কিত হয়েছেন কি সেই খালিদ ইবনে বলিদ বীর ভাবতেই কষ্ট হত মদিনায় আসলে তাদের আপোষের সম্পর্ক যখন দেখা দিত তখন একদম নরম হয়ে যেত রহামা উবাই না হুম ভালোবাসার সম্পর্ক মোহাব্বতের সম্পর্ক হৃদতার সম্পর্ক বন্ধুগণ দিনশোরিয়ার বিরুদ্ধে কোনো কথা বললে কেউ বেদায়াতি কার্যকলাপ চালিয়ে গেলে আমরা চুপ থাকি শ্রীকে প্রতিষ্ঠা করার জন্যে সব কিছু করে চুপ থাকি কিন্তু নিজের কোন স্বার্থের মধ্যে যখন আঘাত আসে নিজের কোন সম্মানের মধ্যে যখন কোনো আঘাত আসে তখন আর বরদাস্ত করি না তখন ওই রাগের আগুনে ওই ক্ষোভের আগুনে কত ফ্যামিলি ধ্বংস হয়ে যায় কত মানুষ ধ্বংস হয়ে যায় কত রকমের অপরাধের সাথে আমরা নিজেরা জড়িয়ে যাই আল্লাহ যদি আমার রাগকে আমার যথা জায়গায় ব্যবহার না করে তার অপব্যবহার আমি করি তাহলে কিন্তু আমি জান্নাতের রাস্তা থেকে দূরে সরে যাব। এটা আমার কথা নয় এটা কোরআনের বক্তব্য এটা প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সে বিষয়ে ব্যাপারটি ক্লিয়ার করার জন্য। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম অনুসরণ আল্লা মনোনিত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানি আগবুদ্দিনও আমানতের খেয়ানত করেছেন হাসান জমিল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 सकाल साधिकारे रक्षा सततार समर्थन खंडन मुहम्मद हाशिम मदानी असंख्य वैशिष्टिपूर्ण क्या टी बांगल देखल वैशिष्ट्य मंगलवार सन्धार पांच ट्रचारोटाय बांग बांग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 मौलिक ज्ञान कल रे आठ टाइम सम्प्रचार सकाले पीट टी আসসালামু আলাইকুম নিয়ে হাজির হয়েছি রাগ সম্পর্কে খুব সম্পর্কে ক্রোধ সম্পর্কে আলোচনা করার জন্য হজরত রসুল করিম সাল আলী আসাল্লাম সাহাবা করামকে অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টা বলেছেন আল্লাহ সুবাহ করিমে যারা রাগকে ক্ষুবকে ক্রোধ কে দমন করতে পারে তাদের প্রশংসা করেছেন তিনি বলেছেন যারা রাগ খুবকে দমন করে এবং মানুষকে ক্ষমা করে তারা যে কাজটা করলেন তারা হয়েছে মোহসিন অর্বুল আলমিন মুহসিনদেরকে পছন্দ করেন যারা রাগকে খুবকে ক্রোধ দমন করেছে সহ্য করেছে ধৈর্য ধারণ করেছে মানুষকে ক্ষমা করে দিয়েছে যাও মাফ করে দিলাম তখন রবুল আলামিন বলছেন এই ব্যক্তি তো আমার পছন্দের ব্যক্তি বন্ধুগণ রব্বুল আলামিন যদি কাউকে স্বীকৃতি দেয় সে আমার পছন্দের তাকে আমি ভালোবাসি এটা জেনতেন কথা নয় একজন মানুষের জন্যে বিশেষত একজন মুসলমানের জন্য এর চেয়ে বড় প্রাপ্য আর কি হতে পারে এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে যে তার রব তাকে স্বীকৃতি দিয়েছেন যে তোমাকে আমি ভালোবাসি আর এই স্বীকৃতি আদায়ের একটা বড় পন্থা হচ্ছে निजे राग के दमन के व्यक्तिगत विषय निजे स्वार्थ संश्लिष्ट बेपारे दिनो सरिया व्यापारे नागामग करते सतान अन्या करपराध कर राग कंट्रोलर मध्यमे प्रकाश करते आदबे जमे ताके तालीम देर जन्े कोन्ाय अपराधी अपराध कर राग प्रकाश करते मानुष के तार खरापी थे बाँचान जन् কিন্তু নিজের কোন বিষয়ে যদি কেউ কারো কাছ থেকে অন্যায়ের শিকার হন জুলুমের শিকার হন তিনি সেই রাগকে সেই ক্ষোভকে যদি দমন করেন আল্লাহকে খুশি করার জন্যে রব্বুল আলমিন বলছেন আমি তাকে ভালোবাসি সুহান আল্লাহ সাহাব একরামের প্রশংসা করেছেন রব আলমিন এমনটি সুর এ ফার মধ্যে রবুল আলমিন সাহাব একরামের স্বভাব বলেছেনু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 যিনি হুঙ্কার ছেড়েছেন জিহাদের ময়দানে যার ভয়ে আতঙ্কিত হয়েছেন কি সেই খালিদ ইবনে বলিদ বীর ভাবতেই কষ্ট হতো মদিনায় আসলে তাদের আপোষের সম্পর্ক যখন দেখা দিত তখন একদম নরম হয়ে যেত রহামা উবাই হুম ভালোবাসার সম্পর্ক মোহাব্বতের সম্পর্ক ঋদ্ধার সম্পর্ক আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম এটাকে কত গুরুত্ব দিয়েছেন এক সাহাবি হজরত আবু আনহুর বর্ণনা তিনি বলেন এক সাহাবি আসে আল্লাহ রসুলকে বলতেছেন নি রসুল আল্লাহ ওসি আমাকে একটু ওসিয়ত করেন উপদেশ দেন আমরা বলি বড়দের কাছে গেলে যে আমাকে একটু উপদেশ দেন এটা শুন না সাহাবাই কারণ এই কাজটা করেছেন আমরাও করবো যখনই আমরা কোনো বড় আলেমের কাছে যাব বড় কোনো ইসলামী পণ্ডিতের কাছে যাওয়ার সুযোগ হবে তখন তার কাছ থেকে দিনই বিষয়ে একটু পরামর্শ চেয়ে নেব উপদেশ চেয়ে নেব আজকের বাচ্চারা খেলোয়াড়ের অটোগ্রাফ নেয় নায়ক নায়িকার স্টারের অটোগ্রাফ নেয় গায়িকার অটোগ্রাফ নেয় গায়কের অটোগ্রাফ নেয় আশ্চর্য মুসলমানের সন্তান তুমি আলিমের কাছে তোমার খাতাটা বাড়িয়ে দাও না যে আমাকে একটা উপদেশ দেন না আমার আমলের জন্য আমাকে একটা কিতাবের নাম লিখে দেন না যে বইটা পড়লে আমি শিড় মুক্ত জীবন গড়তে পারবো বেদাহাত মুক্ত জীবন গড়তে পারবো শূন্য মোতাবেক আমার সমস্ত আমলগুলো করতে পারবো এমন একটা কিতাবের নাম লিখে দেন না ওইটা করি না আমি যা বলি না আমাকে এমন একটা দোয়া শিখাইয়া দেন যেটা শুননা মোতাবেক সকাল সন্ধ্যা আমি পড়তে পারবো মনে একটা আমল লিখে দেন না ওইটা করি না ওইটা না করে আমি করি যেই কাজ করলে আমার কোনো লাভ নাই দুনিয়ার আখেরাতের বরং বরবাদি ছাড়া কোনো উপায় নাই কারণ আমি তাকে ভালোবাসছি ওই গায়ককে শ্রদ্ধা করে ভালোবেসেই তো আমি তার কাছে আমার খাতা বাড়িয়ে দিয়েছি তিনি যদি জাহান্নামি হন তওবা না করেন তো জাহান্নামি তাহলে আমার অবস্থাটা কোথায় আলমার উমা আমার না হাব্বা যাকে ভালোবাসলাম আমার কেয়ামত আমার হাসর তো তার সাথেই হবে ভেবে দেখেছি একটু ভাববার সময় কোথায় আমার চলছে গাড়ি তো চলছেই কোন দিকে যাচ্ছে সে গাড়ি আমার কোথায়, কোথায়। আমার চূড়ান্ত ঠিকানা কোথায় কোনো খবর নাই লক্ষ্যই তুই স্থির করতে পারি নাই জীবন যেন এক উপভোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে যে যেভাবে পারছি সেভাবেই তাকে ভোগ করছি না আমি মুসলমান আমার জন্য কিছু সিস্টেম আছে আমার সামনে কিছু কানুন আছে আমার কিছু বাধা বিপত্তি আছে আল্লাহর পক্ষ থেকে যা ইচ্ছা আমি তাই করতে পারি না যে কোনো পথ আমি পারি দিতে পারি না যে কোনো রাস্তা আমি অবলম্বন করতে পারি না যে কোনো ব্যক্তির সাথে আমি সম্পর্ক করতে পারি না যে কোনো ব্যক্তিকে আমি ভালোবাসতে পারি না আমার জন্যে মানদণ্ড আছে রব্বুল্লা আলমিন সে মানদণ্ড আমাকে দিয়ে দিয়েছেন তো ওই সাহাবি আল্লাহ রসুলের সামনে খাতা বাড়িয়ে দেন নাই তিনি মুখে মুখে বলেছেন আমাকে একটা সুসম্পর্কের মাত্রাটা কোথায় ছিল একটু চিন্তা করেন অকৃত্রিম ভাবের মাত্রাটা কোন পর্যায়ে ছিল যে আল্লাহ রসুলকে বলতেছেন ইয়ারসুল আল্লাহ একটু সংক্ষেপে বইলেন আজকে আমাদের সামনে কোন মানুষ যদি এই কথা বলে যে অজুর একটু সংক্ষেপে কিছু বলেন তখন তো আমাদের মাথা চড়ে যাবে আমাকে বলতে বলছেন আবার হুকুম করছেন সংক্ষেপে অহংকারের যে আগুন সে আগুন আমাকে অন্য এক জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিবে রসুলের আদর্শ নয় প্রিয় বন্ধুগণ আল্লাহ রসুলের সাথে সাহাবায়ক একরামের সম্পর্কটা এই সাদা সিদা সম্পর্ক ছিল ভেতরে কোনো কিছু ছিল না ওই সাহাবিকে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন ছোট্ট কথা ছোট্ট কথা লা রাগ হয়েও না রাগ হয়েও না কারণ রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম বিভিন্ন হাদিস এগুলো বলেছেন কারণ শৈতান যেই সময়ে মানুষকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করতে পারে যে মুহূর্তগুলো তার মধ্যে অন্যতম মুহূর্ত হচ্ছে মানুষ যখন ক্রোধান্বিত থাকে রাগান্বিত থাকে তখন শৈতান তার রোগে রোগে দৌড়াতে থাকে যা ইচ্ছা তার মুখ দিয়ে বলিয়ে দেয় যা ইচ্ছা তা তার মাধ্যমে করিয়ে নেয় সে তখন গালি করতে থাকে যেটা একটা মুসলমানের জন্য হারাম রসুল বলেছেন এটা শিবাবুল মুসলিম ফুসুক এটা কবি রাখু না সেই কাজটা সে করে নেয় অনেক সময় মারামারি পর্যন্ত পৌঁছে যায় সেই হারাম কাজটাও করছেন রসুল বলছেন ওকিতা লু হু হত্যা করা মানুষ কে এটা তো কুফুর সেই কাজটাও রাগের কারণে করে ফেলি গিয়ে করে ফেলছি রাগের কারণে একজনকে দেখতে পাচ্ছি না রাগের কারণে আমি তার সমস্ত বদনাম প্রকাশ করা শুরু করছি অথচ আল্লাহ রসুল সাল্লী ওসাল্লাম বলছিলেন তোমার ভাইয়ের দোষ গোপন করো গোপন কর একজন প্রতিবেশীর যে হকগুলো রসুল বলেছেন সেই হকগুলোর মধ্যে অন্যতম হক হচ্ছে যে দোষ গোপন করো দোষ গোপন করো ওই রাগের কারণে আমি রসুলের সেই হুকুম অমান্য করে দোষ সব প্রকাশ করে দিচ্ছি আমি নিজেও যেন প্রস্তুত থাকি কেয়ামতের মাঠে আল্লাহ আমার সব দোষ প্রকাশ করে দিবেন সেই জন্য। রসুল কখনো সাহাবায়ক রামের কোন রাগের কোনো আমলকে কখনই বরদাস্ত করেন না সে যেই হোক আপনি যখন রাগ ঝাড়ছেন খুব প্রকাশ করছেন একটি বারের জন্য ভাবুন তো যেই অপরাধের জন্যে আপনি রাগ করছেন এই জাতীয় কোনো অপরাধ জীবনে আপনি করেছেন কিনা আপনি তার উপর যতটুকু ক্ষমতাবান যেমন এক সাহাবিকে আল্লাহ রসুল সালাহ আলী আসাল্লাম এই কথাটি বলেছিলেন তিনি ওরকম ধমকাচ্ছিলেন যখন আল্লাহ রসুল বলছিলেন দাপট তুমি তার চেয়ে তোমার আল্লাহ তোমার উপর তিনি যদি তার ক্ষমতার দাপট তোমার উপর দেখান তোমার অবস্থাটা কি হবে আমাদের প্রত্যেকের এই বিষয়টা ভাববার বিষয় যে আমি যে আমার খুব প্রকাশ করছি রাগ ঝাড়ছি যার উপর আমার ক্ষমতা আছে আমার ক্ষমতার মাত্রা পরিমাণ তার উপর যতটুকু তার চেয়ে অনেক অনেক বেশি আমার উপর আমার রবের ক্ষমতা আমার রব যদি তার ক্ষমতার প্রকাশ আমার উপর ঘটান বরং তার চেয়ে বেশি ঘটানোর কথা কারণ এই ব্যক্তি আমার সাথে যে অপরাধ করছে তার চেয়ে অনেক অনেক বেশি অপরাধ আমি আমার রবের সাথে করছি তিনি যদি সেই অপরাধের কারণে তার ক্ষমতার প্রকাশ ঘটান আমার অবস্থাটা কী হবে अनुभूति जो दिल्ल मध्य आना जाए इनशाला राग दमे जा रसुर पक्षा तो आई जुटा शयतानल्लामी अजीम पाठ करब दाड़ान बस हादिस दाड़ो आउजा तो अन्य अजीम पढ़ते थकब इनशालाग शेष हो जाए इनशाला प्रत्येक के भाई बार बार बोली प्रत्येक प्रत्येक जीवन के এমনভাবে পরিচালনা করার তৌফিক দান করেন যেন আমরা সকলেই আমাদের জান্নাতের পথে সহজে যেতে পারি চলতে পারি সময় মত রব্বুল আলমিনের কাছ থেকে জান্নাতের দখল বুঝে নিতে পারি আল্লাহ তালা আমাদের সকল সে তৌফিক এন আয়াত করেন আমিন আগামী পর্বে এমনই আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি আমাদের সাথে থাকবেন আল্লাহ তালা তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। والسلام عليكم ورحمة الله تعالى وبركاته رب رحيم مشفق متعطف لا ينتهي بالحصر ما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 আপনার সম্পদ কে নৃদ্ধি করতে পারেন পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যাংক জি ভি বা এল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট পিস মানবতার সমাধান হুকুম মানবাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন आज रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाइम इस टीवी